বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়াল আকিবতুল মুসলসালাম আলা আশরফিলব্বিয়াঈলীন মুহাম্মদ মহম্মদ ও আলআ ও আসাবিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুলসালহীন থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি পূর্বের দর্শের বাকি অংশ আর সেটা ছিল মমিনদের জন্য নম্রতা এবং বিনয় হওয়ার ফজিলত তো এই ক্ষেত্রে আমরা কোরআনে মাজিদের বেশ কিছু আয়াত আমরা শ্রবণ করেছি ইতিমধ্যে তো আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সে হাদিসটি হলই আয়াদ বিন হেমা রাজিয়া আল্লাহ তিনি বলেন রসুর উল্লাহ সালাম বলেছেন তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ তালা আমার নিকটে ওহি প্রেরণ করেছেন ওহি পাঠায় এই বলে যে তোমরা যেন পরস্পর বিনয়ী এবং নম্রতা প্রদর্শন করো তোমরা যেন বিনয়ী হও নম্র হও ভদ্র জানো হও এমন কি কোনো ব্যক্তি কারো উপর যেন অহংকার না করে ফখর না করে ওয়ালা ইয়াবক আলা আহাদিন এবং কোনো ব্যক্তি কারো উপর যেন জলুম এবং অন্যায় অত্যাচার না করে তো আল্লাহতালা বিশেষ করে নবী করিম সাহসালামকে এই ওহিদিয়া পাঠিয়েছেন যে আপনি আপনার ওম্মদেরকে বলে দেন এরা যেন পরস্পর একে অপরের উপর অহংকার জুলুম নির্যাতন না করে সবাই নরম এবং বিনয়ী হয়ে পরস্পর জীবনযাপন করা যেন চেষ্টা করে তিনি বলেন রসুল বলেছেন সাদকার কারণে অর্থের কোনো কমি হয় না সদকার কারণে মালের মধ্যে কোন কমি আসেনা আর যে ব্যক্তি আল্লাহর জন্য কেউ নমনীয় করবে নম্রতা অবলম্বন করবে আল্লাহ তালা তার মর্যাদাকে আরো বেশি বাড়িয়ে দেন কানবহন তিনি কি করতেন তিনি যখনই কোনো বাচ্চাদের পাশ্দে হেঁটে যাচ্ছেন তো তখন উনি বাচ্চাদের উপর সালাম করতেন বাচ্চাদেরকে সালাম দিতেন এবং বলতেন যে নবী করিম সালাম উনি এটাই করতেন বুখারে মুসলিম হাদিস ওয়ান হু কল ইন কানিনামি মদিনার কোনো বাদী কাজের মেয়ে কখন এমনও হতো লতা নবীসাল্লাম আল্লাহ নবী সালাম হাত ধরে ফতান তালে কবিহি হায়ু সাত সে যেখানেই চাইতো ওনাকে ধরে নিয়ে যেত অল নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম কিন্তু একজন কাজের মেয়ে ছোট্ট কাজের মেয়ে একজন লন্ডি বা বাদি বা দাসী সেও আল্লাহনবীকে হাত ধরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত বা উনি ওর কথা শুনে যেতেন কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই কত সুন্দর রাখলাখের অধিকারী ছিলেন্লাহ তিনি বলেন যে আয়সা রাজা আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবীসাল্লাম বাড়িতে কোনো কাজ করতেন কি বাড়ির ভিতরে পরিবারের মাঝে যখন থাকতেন তখন তিনি কি করতেন কালাত আয়সা বললেন কানাইয়া কুনফি মেহনাতি আহলিহি উনি ওনার পরিবারের সহযোগিতা করতেন মার্শাল্লা বাড়ির কাজের সহযোগিতা করতেন স্ত্রী রান্না করতেই হবে ঠিক আছে সেই রান্না করবে কিন্তু স্ত্রী অসুস্থ কিনা বিমার কিনা সুস্থতা আছে কিনা তাকে একটু সহযোগিতা করা একটু কাপড় ধোয়া সহযোগিতা করলাম একটু রান্না বিষয়ে একটু আগিয়ে দিলাম বাসনগুলি ধোয়ার সময় একটু সহযোগিতা করলাম বাড়িটা পরিষ্কার করার জন্য একটু সহযোগিতা করলাম তো এটা নামল সুন্দর রাখলা স্ত্রী যখন বুঝবে দেখো আমার কষ্টকে সে নিজের কষ্ট বলে মনে করছে আমার যেন কষ্ট না হয় সে আমাকে সহযোগিতা করছে তাহলে তার অন্তরে আপনার জন্য বিশেষ একটা স্থান তার অন্তরে বসে যাবে বিশেষভাবে আপনাকে সে মহব্বত করবে যে আসলে আমার স্বামীর অন্তরটা কত ভালো আর যদি এমন হয় যে আমি বারোটায় ভাত চাই একটার সময় আমাকে ভাত দিতে হবে যে কোনো মূল্যে কোথায় ছিলে কি করছিল কি সমস্যা তা মাঠে থেকে আসলাম এর পরের দিকে ভাত রেডি নাই, ধরলাম লাটি ভাত কেন রেডি হয় নাই এটা এখনো মানুষের কাজ নয় বরং হয়তো বা এমন হতে পারে সে কোনো জটিল কাজে ছিল কাজ থেকে বের হতে পারে নাই কাজ শেষ করতে পারে নাই অথবা অসুস্থ ছিল ভালোভাবে কাজ করতে পারে নাই তো একে অপরের সহযোগিতার মাধ্যমেই এভাবে জীবনযাপন গপন তো আল্লাহ বললেন উনি বাড়ির কাজ করতেন অর্থাৎ পরিবারের সহযোগিতা করতেন কাজের মধ্যে যখন সলাতেের সময় হয়ে যেত তখন উনি সালাত পথে চলে যেতেন তিনি বলেন যে আমি একদিন রসুলের একেবারে নিকটে চলে গেলাম যখন উনি খুদ্িচ্ছিলেন রসুলাম খুদ্িচ্ছিলেন আর আমি মসজিদে ঢুকে একেবারে ওনার কাছে চলে গেলাম فقلت يا رسول الله एवं अल्लाह रसूल को বললাম हे अल्लाह रसूल رجلون غريب একজন মুসাফির মানুষ যা এসে আলো অন দিনিহি লা ইদরি মা দিনিহু যা আপনার কাছে এসেছে তার দ্বীন জিজ্ঞাসা করার জন্য দ্বীনের বিষয়ে জিজ্ঞাসা করতে আসছে আর আবি বলছেন যে আল্লাহু আলাইহিস সালাম niche নামলেন ওয়া তারাকা খুদবাতাহু এবং খুদবা ছেড়ে দিলেন hatta intaha ilayya উনি আমার নিকটে চলে আসলেন fa utiya মুসলিমের রেওয়ায় তাহলে কোন ধরনের আখলাখ এর অধিকারী ছিলেন নবী মুহাম্মদুর রসুল্লা সাহাশালাম যে ওনার কাছে একজন ব্যক্তি ক্ষুদা চলা অবস্থায় যখন এসে বলেছে যারা জরুন আমি একজন মুসাফির মানুষ দিন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আমাকে একটু দিন শেখান এমন না যে ঠিক আছে বাস পরে তা বলে ক্ষুদা চলা অবস্থায় উনি নেমে এসেছেন এবং নেমে এসে ওই ব্যক্তির কথা শুনেছেন এবং সে যে উদ্দেশ্যে এসেছিল দিন শেখার জন্য তাকে দিন শিক্ষা দিয়েছেন এই হাদিস থেকে আমরা যে জিনিসগুলি বুঝতে পারি সেটা হলেই যে ক্ষুদা চলা অবস্থায় আদাবুল জুমা জুমার দিনে যে আদবটা আছে সেটা আমাদের সামনেও আসবে ইনশাআল্লাহ জুমার দিনে সৈন্যত রিকা হলেই গোসল করে সুন্দর কাপড় পরে আতর লাগিয়ে তেল লাগায় অজু করে তারপরে মসজিদের দিকে রওয়ানা হওয়া এবং মসজিদে যেয়ে কমাস কম দুই রাখাত তাহিয়াতুল মসজিদ না পড়ে না বসা তাহিয়াতুল মসজিদ না পড়ে না বসা এটা পড়তে হবে ইমাম সাহেব খুদ্দি আর আজান হোক আর যাই হোক দুই রাখাত পড়ে তারপরে বসতে হবে এবং ইমাম সাহেব যখন খুদবায় আসবে সেই খুদবা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত একেবারে চুপ থাকতে হবে এমনকি কোনো ব্যক্তি যদি কারো পার্শ্বের কথা বলে আর ওই ব্যক্তি যদি তাকে বলে উস্কুত তুমি চুপ থাকো ফকাত লাগাওতা তাহলে আপনার জুমার সবাবশেষ নিজে কথাও বলা যাবে না কাউকে উপদেশ দেওয়াও যাবে না কিন্তু এই হাদিস থেকে যেটা বোঝা গেল সেটা হলেই যে কোনো যদি তার সমস্যা হয় কোন কিছু জিজ্ঞাসা করার যদি থাকে তাহলে সরাসরি ইমামের সঙ্গে কথা বলতে পারবে পরস্পর কথা বলা যাবে না কিন্তু ইমামের সঙ্গে কথা বলতে পারবে যেমন নাকি এই ব্যক্তি পড়েছে এবং ইমাম সাহেব তার খুদবাকে বন্ধ করে ওই ব্যক্তির প্রশ্নে উত্তর দিতে পারবে যদি কেউ প্রশ্ন করে তার জুমার খুদ্ সে উত্তরও দিতে পারবে যেমন এ হাদিস থেকে আমরা পালাম এবং প্রয়োজনে সে জুমার খুদ্ থেকে নেমে এসে তার প্রয়োজনটা মিটাইয়ে আবার যে খুদবা যেতে পারবে যেমন উনি তাই করলেন যে উনি নেমে আসলেন আসার পর তাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে তারপর যে উনি বাঁকে খুদ্া দিলেন সম্মাত শ্রোতাও দর্শক মণ্ডলি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্ন রাস্তা দিয়ে তোরা সবাই মিলে ইমান প্রতি তার রসুলের প্রতি म के समस्त विश्व रहमत बनिए पाठाल शांति दूध कल सन्दा साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी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 আলহামদুলিল্লাহ ওসালসালাম আলাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা নম্রতা এবং বিনয়ের বিষয়ে মুসলমানদের জন্য নম্রতা এবং বিনয়ের যে ফজিলত এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি তো এখন যে হাদিসটা আমরা আলোচনা নিয়ে আসবো সেটা হলেই ও আনাসিন আনা সাজে আল্লাহ তালু তিনি বলেন রসুল্লা সাল্লাম যখনই খানা খেতেন তো খানা খাবার পর উনি তিন আঙ্গুলি চাটতেন কারণ উনি তিন আঙ্গুল দিয়ে খানা খাতেন এই তিন আঙ্গুল দিয়ে তো তখন তার আমাদের মতো এত হরেক আইটেম তরকারি আর বিরিয়ানি আর এত খাওয়া তো ছিল না ওই তো খেজুর একটা খেজুর উঠালেন খেলেন অথবা রুটির কিছু শুরবা তো এই তিন আঙ্গুল দিয়ে উনি রুটির ছিড়ে ডুবে তারপরে খেতেন সংক্ষিপ্ত খাওয়া ওয়কালা রাবি বলছেন আল্লা রাবি তিন আঙুলকে চেটে খেতেন এবং বলতেন আদা ইয়াকুলহা ইদা সাকাত খাবার সময় যদি কোনো লোকমা অথবা কোনো রুটির টুকরা যদি পড়ে যায় তাহলে সেটাকে উঠিয়ে সে ময়লাটুকু ফেলে দিয়ে তুমি তাকে খেয়ে নাও ওয়ালাদাহ আলি শানের জন্য সেটা রেখে না উমিরান তুসলাতাল কাসাতু এবং এটাও নির্দেশ দেওয়া হয়েছে প্লেটটাকে চেটে খাওয়ার জন্য প্লেট চেটে খাওয়ার জন্য কারণ তোমরা জানো যে খাওয়ার কোন অংশে বরকত আছে হয়তো যতটুকু অংশ ওই হাতের সাথে লেগে আছে তাতে হয়তো বরকত আছে যেটা হাত হাত ধোয়ার সময় ফেলে দিলাম অথবা পেলেটে যেটা শেষ বেলায় যেটা লেগে থাকে হয়তো তাতে বরকত আছে আর বরকত যখন থাকবে সেই বরকতের খাওয়া খেলে আল্লাহ আল্লাহতাল শরীরে শক্তি দিবে সুস্থতা দিবে রোগ মুক্ত থাকা তৌফিক দান করবে এটা হলো বরকত এটা কি বরকর ওয়ান আনীনী সাল্লা সালাম কয়লা বাহন ই রানাম কলা সাহু আন্তঃক নাম কুন্তু আর আহ আলাহি আহ মক্কা রহ বোখারি হাদিস্টে একটু আগেই ছুড়েছি যার মনে বলছেন প্রত্যেক নবী ছাগল চড়াতেন তো ওনাকে জিজ্ঞেস করছে আপনিও চড়াতেন হ্যাঁ আমিও মক্কার কিছু কেরাতের দ্বারা ছাগল চড়াইছি তো যেহেতু ওখানে একটা উদ্দেশ্যে আর এখানে নিয়ে যেহেতু ছাগল চড়ানোর ভিতরে কী আসে নম্রতা আসে এই এই আসছে বলেছেন কেউ যদি আমাকে কোনো পা দেয় পায়ের অংশ খেতে দেয় অথবা বাজুর অংশ খেতে দেয় আমি সেটা গ্রহণ করি আমি সেটা নেই কেউ যদি আমাকে পায়ের অংশ দেয় খেতে অথবা জেরা হাতের অংশ দেয় আমি গ্রহণ করি হ দিয়া ইলাইয়া জেরাউন আও করা আর আমাকে যদি কেহ হাত অথবা পায়ের অংশ হাদিয়া পাঠায় লাকাবল তো আমি হাদিয়াও গ্রহণ করি খাওয়ার সময় দিলেও খাই হাদিয়া পাঠায় দিলে সেটাও নেই তার মানে কি এটা পা নিম্নমানের জিনিস সেটা দিলেও আমাকে খেতেও কোনো আপত্তি নেই গ্রহণ করতেও কোনো আপত্তি নেই অনেক সময় হয়তো মনে করি যে এই ছোট্ট জিনিস এই ধনী ঘরের মানুষের কাছে পাঠাবো কেমনি কথা আর ও ধনী মানুষের যদি অহংকারী হয় তাহলে সেও বড় অহংকার করে বলবে বাপরে আমার কাছে এই জিনিস পাঠায় আমার বাড়িতে এটা পাঠাতে পারল না বরং আল্লাহ বলছেন যে লাহ কিরান যে হে মহিলাগুন তোমরা এই এবাজতকে বা এই ক্ষুদ্র কাজটাকে ছোট কাজকে তোমরা ক্ষুদ্র বলে মনে করো না যে তুমি তোমার প্রতিবেশী যদি কোনো সাগলের ক্ষুর যদি তোমার কাছে হাদিয়া পাঠায় সেটা তুমি গ্রহণ করো এবং এটাকে তুমি তুচ্ছ বা ছোট বলে মনে كرونا وعن انس بن عبد الله عنه قال كانت ناقه رسول الله صلى الله عليه وسلم العظبا لا تسبق ولا تكاد تسبق انس بن عبد الله تعالى تني بولن رسول اسامير একটি উট ছিল যে উটটার নাম আলাহ বলছেন একজন বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি সে তার সওয়ারের উপর চড়ে আসছে ফা সাবাক এবং ওনাকে সারা আগে চলে গেছে আল্লা নবীর উঁটকে পিছনে রেখে আগে চলে গেছে ফা সাকলিকা আলাল মুসলিমিন হাত্তা আরাফাহ তো মুসলমানদের জন্য এটা একটু কষ্টকর হলো যে কোন বেকুফা আল্লাহ নবীসালামের উঁটের আগে সে চলে গেল जारा जो गाड़ी चाली गाड़ी सामने पार्शे जो गाड़ी जो आगे चले जाए तो आ रे आब्बू पाल ना गाड़ी हाँ पिछे पड़े गलो तैयार तो आगे जावा एर जान एक तरह तो बोल जी आल्लाम यगे जित तो एक दिन वो बेदी वन आगे चले गए तो ये ओई मुसलमान जन कष्टे जो সে কেমনি গেল রসুলের আগে চলে গেল কিভাবে আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে আমার আগে চলে গেছে তাই আর মনে হয় যেন এটাকে কষ্ট মনে করছে এটা ফাঁকাল তো আল্লাহ নবী বললেন হাক কোন আল্লাহ আল্লাহিয়া সেই অনুমিনা বলছেন আল্লাহর জন্য এটি হক যে যে ব্যক্তি দুনিয়ায় মাথা উঁচু করে চলবে আল্লাহতলা তাকে নিচে করে দিবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তোমরা মনে করছো যে আমার উঁটি আজীবন আগে থাকবে তো যখন তোমরা এটা মনে করেছ এর ভিতর অহংকার আছে তো আল্লাহ তালা তোমাকে পিছিয়ে দিয়ে এটা দেখায় দিল যে এটা আল্লাহর নীতি মাথা উঁচা করলে আল্লাহ মাথা নিচে করে দেয় তো যে ব্যক্তি অহংকার করবে গর্ব করবে তাকাব্বুর করবে যে আমি সব কিছু হয়ে গেলাম তো আল্লাহ তালা কোনো দিন তার মাথাকে আবার নিচে করে দেবেন সম্মান্য শ্রোতাও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই নম্রতা এবং বিনয়ীর যে ফজিলত আছে এই বিষয়ে আমরা এই অধ্যায় আলোচনা শেষ করে আসলাম এখন যে বিষয়ে আলোচনা শুরু হবে সেটি হল বাবু তাহারিমিল কিবরি এ জাব আত্ম অহংকার এবং আত্মপ্রীতি করা এটা হারাম অহংকার এবং আত্মপ্রীতি হারাম এ বিষয়ে সুরে কসাস তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন্লাহ বলেন সর্বশেষ যে ঘরটি সেটি নাজা আমি দান করবো লিল্লাদা ওই সমস্ত লোকদের জন্য যারা দুনিয়ায় অলুবন উদ্ধত চায় না উঁচো হতে চায় না ওয়ালা ফাসাদা এবং দুনিয়ায় ফাসাদ এবং বিপর্যয় চায় না ওয়ালা আ কীব তরিল মোত্তাকিন সুন্দর পরিণাম পরেজগার এবং মোত্তাকিদের জন্যই তো বলছেন তিলকাত দারুল আখেরা এই সর্বশেষ ঘরটি কাদের জন্য মোত্তাকের জন্য তো সর্বশেষ ঘর কোনটি জান্নাত মানুষের তো একটা ঘর আছে প্রথম ঘর মায়ের পেট এরা তার প্রথম স্থান দ্বিতীয় স্থান হলো দুনিয়া আর তৃতীয় হয় জান্নাত না যে আলুহা দিন আমি এই ঘরটি ওই সমস্ত মানুষদেরকে দান করবো যারা দুনিয়ায় উঁচু হয়ে থাকা যারা পছন্দ করে না এবং দুনিয়ায় যারা ফাসাদ এবং বিপর্যয় ঘটায় না তাদের জন্যই আমি এই জান্নাতে ঘটে রেখেছি পরিণাম মোত্তাক আল্লাহ আরো বলেছেন তুমি অহংকার এবং গৌরব করে দুই জমিনের উপর বিচরণ করো না অহংকার করে দুনিয়ার উপর জমিনের উপর চলো না এন্না কালান তাকরি কাল অর্গ তুমি কোনো জমিনকে চিরতেও পারবে না এবং কোনো পাহাড়ের একেবারে উচ্চ স্থানে পুষতে পারবে না যেহেতু তোমার দ্বারা এটাও সম্ভব না ওটাও সম্ভব না বিধায় তুমি অহংকার এবং আত্মহংকার করে গৌরব করে দুনিয়া তুমি চলো না ওকালা তালা আল্লাহ তালা আরো বলেছেন সুরলানের আঠারো নম্বর নাস আপনি মানুষদের কাছ থেকে আপনার মুখটাকে ফিরিয়ে এলেন না মানুষদের কাছ থেকে আপনার মুখটাকে ফিরিয়ে এলেন না ওলা এবং আপনি জমিনে অহংকার করে চলেন না কারণ আল্লাহ তালা প্রত্যেক অহংকারী এবং আত্ম অহংকারী আল্লাহলা তাদেরকে পছন্দ করেন না তো আল্লাহ বলছেন হদ্দাকারিন তুমি তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে না কেউ সাক্ষাৎ করতে আসছে কোন দুর্বল কোন নিরহ মানুষ তখন অহংকার করে তাদেরকে তাকায় না আর শুনতে বলে দেখো তো কি বলে শোনো মানে আমি যে তার কাছ থেকে শুনবো ওটা আমার হবে না হ্যাঁ যেন নিজেকে অনেক কিছু মনে করছে তো আল্লাহ তালা বলছেন তুমি এরকম করো না সবার জন্য বিনয়ী হও নম্র হও অহংকার তাকাব্বুর করো না ইন্দ আল্লাহ লাউ হেব্বুকুল্লা মুখতারিন ফকুর নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক অহংকারী এবং প্রত্যেক আত্মপ্রীতি যারা করে আল্লাহ তালা এদেরকে পছন্দ করেন না إبشاء حديث جداسة وعن أبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسناً قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمت الناس رواه مسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه تنبال রসুল্লা হাসানা বলেছেন যে ব্যক্তির অন্তরে এক বিন্দু পরিমাণ যদি অহংকার এবং কিবির থাকে তাহলে ওই ব্যক্তির জান্নাত পাবে না জান্নাতে প্রবেশ করবে না একজন ব্যক্তি বলল ইন্না রে হাসানা কোনো ব্যক্তি সে পছন্দ করে যে সুন্দর কাপড় পরবে না আলহু হাসানা তার জুতারাও সুন্দর হবে অর্থাৎ সে সুন্দর কাপড় পরে থাকতে চায়। তো আল্লাহনী বলেন ইন্দাল্লাহ জামেলুন ইউ হেবুল জামাল আল্লাহ তালা নিজেও সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করেন তার অর্থ কী সুন্দর কাপড় পরলে অহংকার হয় না সুন্দর জুতা পরলেই অহংকার হয় না যদি তার ভিতরে অহংকার না আসে না থাকে তো সুন্দর হয়ে থাকা এটা কোনো অপরাধ নয় অহংকারের অর্থ কী অহংকারের অর্থ হলো আল কিবরু বাতুরুল হক ও গমতন্স অহংকারী কি সত্য জিনিসকে অস্বীকার করা এটা হলো অহংকার সত্য জিনিসকে অস্বীকার করা ও গমতুন এবং মানুষকে হেউ প্রতিপন্ন করা মানুষকে ছোট মনে করা হেউ প্রতিপন্ন করা এটা হলো অহংকার তার তাছাড়া ভালো কাপড় পরা ভালো জুতা পরা এর মধ্যে কোনো দর্শনীয় নাই মুসলিমের রেবায়ত সম্মান্ত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা অহংকার এবং আত্মপ্রীতির হারাম এ বিষয়ে আমরা আল্লাহ রব্বুল আলমিনের বাণী কোরআনে মজিদের আয়াত এবং কিছু হাদিস আমরা শ্রবণ করলাম এর সাথেই আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে এ বিষয়ে বাকি আলোচনা আমরা পরবর্তী দর্শের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ তালা আমি সকল মুসলিম ভাইদেরকে পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা রোড বার্মিংহামো ব্যাংক জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বি জিবি ডাবল টু আই ব্যান জি বিভ টু এল পাউন্ড অ্যাকাউন্ট